أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في বেশ কিছুদিন বিরতির পর আল্লাহবাহান মেহরবানিতে কুরআন মজিদ শিকার জন্য বুঝার জন্য এবং কোরআন মজিদ অনুসরণ করার জন্য কোরআনের দার্সে বসার সুযোগ পেয়েছি আমরা সবাই বলি আল্লাহর আলখান্দুলিল্লাহ সুরাতুল গুজরাতের পর্যন্ত তেরো নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে আজকে আমি চোদ্দ নাম্বার আয়াত তেলাউত করেছি এখানে আল্লাহ সুবাহ ঘোষণা করছেন গ্রাম্য বেদিনরা বলল আমরা ইমান আনলাম বলে দিন তোমরা ইমান আনো নাই বরং তোমরা বলো আমরা মেনে নিলাম তোমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য তোমরা করো তোমাদের আমল থেকে কিছুই কমতি করা হবে না নিশ্চয়ই আল্লাহ কমাসিল মেহেরবান। आयटी बनी सम्पर् नाजिल यहां ग्रामांचलर मानूष तुरान सम्पर्के प्रदर्शित दिन सम्पर् तलिन छा তারা দূরভিক্ষে পতিত হওয়ার পর অভাব অন্যটনের কারণে তারা মদিনায় এসেছিল আর মুসলমানদের কাছ থেকে তাদের দান খয়াত সৎকা জাকাত এগুলো পাওয়ার আশায় তারা বাহ্যিকভাবে ইমানের ঘোষণা দিয়েছিল আর ইমানের ঘোষণা দেওয়ার উদ্দেশ্যটাই ছিল মুসলমানদের কাছ থেকে অর্থনৈতিক কিছু সুযোগ সুবিধা লাভ করা এজন্য তারা মদিনায় দুর্ভিক্ষে পতিত হয়ে আসার পর প্রকাশ্যভাবে তারা ঘোষণা করল যে আমরা আনলাম আল্লাহ আমরাকে তাদের অন্তরের অবস্থাটা জানিয়ে দিলেন তাদের বাস্তব অবস্থাটা জানিয়ে দিয়ে বললেন যে তোমরা বলো যে আমরা মেনে নিলাম তোমরা ইমান আনো নাই বরং তোমরা এতটুকু বলতে পারো যে আমরা মেনে নিলাম কারণ হলো তারা বাহ্যিক ভাবে মুসলমানদের মতই কিছু কাজকর্ম করতো যেহেতু ইমানদার দাবি করছে তো বাহ্যিক কাজকর্মগুলো মুসলমানদের মতই তারা করত। এজন্য এতটুকু তারা শুধু বলতে পারে যে আমরা মেনে নিলাম আর আসলে তাদের অন্তরে ইমানই প্রবেশ করে নাই যে ইমানের কথা তারা মুখে বলছে এটা শুধু মুখ দিয়ে তারা উচ্চারণ করছে অন্তরে ওই ইমানের স্থান লাভ করেনি আল্লাহ আল্লাহাক সুবহান বলেন যদি এই সকল লোকেরা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে যদি পরিপূর্ণভাবে মেনে নিত আনুগত্য করত মেনে চলত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহাক সুবহান আনুগত্য করত আল্লাহর এবাদতি করত দাসত্ব করত আল্লাহ হুকুম হাকামগুলো মেনে চলত এবং রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের সকল কাজে কথায় তারা যদি অনুসরণ করত তাহলে তাদের যে ভালো আমলগুলো আছে সে আমলগুলো থেকে কিছুই কমানো হত না তারে তাদের প্রকৃত যদি তারা আল্লাহ বঙ্গাল্লাহ রাসুলকে মেনে নিত তাদের ইমানটা যদি অন্তরে প্রবেশ করত তাহলে তার আমল থেকে কিছুই কমানো হতো না এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ইমান এবং ইসলামের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পার্থক্য করা হয়েছে ইমান এবং ইসলামের মধ্যে মৌলিক ইসলামের কোনো মূল্য নেই আবার ইসলাম ছাড়া ইমানও হতে পারে না ইমানটা হলো মানুষের অন্তরে আল্লাহর উলুহিয়ত এবং রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের রেসালতের পরি প্রতি পূর্ণভাবে স্থান দেওয়া বিশ্বাস করা অন্তর থেকে বিশ্বাস করা সেই সেমান হল অন্তরের সাথে সম্পর্ক যে যার অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান স্থান পায় যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি পূর্ণভাবে ইমান আনে তাহলে তার সাথে সাথে তার পরিবর্তনটা কি আসবে তার কাজে কর্মে তখন পরিবর্তন যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতিবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ মেনে তার এই মেনে চলাটাই হল ইসলাম আসলাম আবহুল আল জানা আমরা ইসলাম গ্রহণ করলাম এই জন্য যেন আমরা জান্না প্রবেশ করতে পারি আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইসালামকে যখন বলেছিলেন আসলিম আসলাম তুলি রবামিন যে তুমি মুসলিম হও অর্থাৎ পরিপূর্ণভাবে আনুগত্যশীল হয়ে যাও তিনি বলে দিলেন রাব্দুল আলমিনের কাছে আমি পরিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করে নিলাম ইসলাম অর্থ আনুগত্য গর্দন নেহাদন বত আনুগত্যের সাথে মস্তকটা অবনত করে দেওয়া সেই ইসলামটা হল পরিপূর্ণভাবে আনুগত্য সে আনুগত্যটা কি যে ব্যক্তি ইমান আনল আল্লাহর প্রতি ইমান আনল রাসুল সাল্লু আলহ্লামের প্রতি সে সাথে সাথে আল্লাহকে মেনে চলবে আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলবে আল্লাহর দেওয়া বিধি বিধানগুলো সে মেনে চলবে আর রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম আল্লাহর হুকুম হকামগুলো কিভাবে পালন করতে হবে সেই পদ্ধতি তিনি শিক্ষা দিয়েছেন রাসুল্লাহ সাল্লামের শিকানু পদ্ধতিতে আল্লাহর ইসলাম। কিন্তু এখানে আরবের ওই বেদুইনদের যে বাহ্যিক অবস্থাটা এখানে বলা হচ্ছে যে তারা বৈষয়িক সুযোগ সুবিধা লাভের আশায় মানুষের সামনেই এসে প্রকাশ্যভাবে তারা ইমানের দাবি করেছে আর ইমানের দাবি করলেও তাদের পরিবর্তনটা ইমানদারদের মতো হয়নি এরা একে তারা ছিল গ্রাম্য বেদুইন নিরক্ষর মানুষ মদিনার হাট বাজারগুলো রাস্তাঘাটগুলো ময়লা আবর্জনায় ভরপুর করে ফেলেছিল পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না এই প্র্যাকটিস অভ্যাস এদের ছিল না যেখানে মদিনা শহরটি ছিল খুবই পুত পবিত্র পরিচ্ছন্ন একটা শহর কারণ এই পরিচ্ছন্নতার শিক্ষা মোদিনাবাসিবন রাসুল্লাহ সাল্ল আলাই কা থেকে শিক্ষা লাভ করেছিলেন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আল ইমান পরিচ্ছন্নতা ইমানেরই অঙ্গ এজন্য মানুষ পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করে তারা জীবন জীবনযাপন করত রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু থাকলে সেটাকে অপসারণ করা সেটাও ইমানেরই অঙ্গ সাহাবার এগুলো জানতেন এই জন্য রাস্তায় কোন কষ্টকর কোনো কিছু তারা ফেলতেন না রাস্তার পাশে রাস্তার উপরে অতবা এমন ছায়াদার গাছের নিচে পেশা পায়খানা করতে রাসুল উল্লাহ সাল্লু আলাইহ সালাম নিষেধ করে দিয়েছেন এত করে অন্য মানুষের কষ্ট হবে আর ই আমলগুলো সাহাবাদের মধ্যে ছিল কারণ এই এলিমগুলো রাসুলের কাছ থেকে তারা পেয়েছিলেন কিন্তু ত্যাগ করতো কারণ তাদের অভ্যাস ছিল না এই জন্য তারা এখানে দিনাবাসনের জন্য একটু কষ্টকর অবস্থায় সৃষ্টি করেছিল যদিও তারা মুখে ইমানের দাবি করছিল আর এই দাবিটা করছিল শুধুমাত্র বৈষয়িক কিছু সুযোগ সুবিধা লাভ করার দাবি করছ আসলে তো তোমাদের অন্তরে ইমান প্রবেশি করে নাই তোমরা ইমানের দাবি কেমন করে করছো তোমরা এতটুকু বলতে পারো বাহ্যিক কিছু কিছু বিষয় তোমরা মেনে চলছো যেমন সালাদ আদায় করা তারা করছিল এই জন্য বলছেন যে তোমরা এতটুকু বড়যু বলতে পারো যে আসলাম নাম, আমরা মেনে নিলাম তোমরা ইমান এনেছি এটা না বলে তোমরা এতটুকু বলতে পারো যে আমরা মানলাম যে বাহ্যিকভাবে কিছু বিষয় যেহেতু তোমরা মানছ এতটুকু তোমরা বলতে পারো আসলে তো তোমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি ইমান এবং ইসলাম এই দুটি জিনিস একটার সাথে আর একটা অপরিহার্যভাবে আবদ্ধ একটার থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা যায় না ইমান ছাড়া মানুষ যত প্রকারের ভালো আমলই করুক না কেন সে আমলগুলো আল্লাহর কাছে গ্রহণজিত নয় दाबीधम दबी पूरण ना इमान आनारे सकूर अहारा कर इमान दाबी कर प्रचुर मानुष आलापुर रुझा रखे ना इसलाम हुकुम हकाम माने কিন্তু দাবি করে সে ইমানদার কিছু মানুষ এমনও তো আছে বলে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে এমন কথাও কিছু মানুষ বলে নামাজ না তার তার ইমান ঠিক থাকে কেমনে। নাই। পড়লে তারাতে কুফরুন সালাথ ছেড়ে দেওয়া হলো কুফুরি ইমান থাকে কেমন করে তো অথচ দেশের মানুষ এটা মনে করে আল্লাহর হুকুম না মানলেও সে মনে করে সে মুসলিম এই ধরনের প্রচুর মানুষ যারা মনে করে কোরআন মজিদ আল্লাহর কিতাব তারা বিশ্বাস করে অথচ কোরআন মজিদে যে সকল হুকুমগুলো করেছেন আদেশ করেছেন সে একটি আদেশ মানে না কোরআন মজিদে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেই বর্জন করে না অথচ নিজে মুসলিম মনে করে এই লোকগুলোর ভাব যেন এমন যে কোরআনের কোনো কিছুই আমরা মানব না এরপর আমাদেরকে মুসলমান বলতে হবে মানে গায়ের জুড়ে যেন তারা মুসলিম দাবি করছে মানে কোরআনের কোনো কিছুই মানবে না আবার মুসলিম দাবি করবে এটা তো হতেই পারে না সেই ইমানের দাবি করবে অথচ ইমান অনুযায়ী সে আমল করবে না ওই ইমানের দাবি করার অধিকার তার নেই যদি তার ইমানের দাবি করে ইমান অনুযায়ী তার আমল হতে হবে ইমান যে তার মধ্যে আছে এটা বাহ্যিক প্রকাশ করবে তার আমলের মাধ্যমে যদি আমলের মাধ্যমে সেই প্রকাশ না ঘটে কোন মূল্য নেই আর কেউ যদি ভালো কিছু কাজ করেও যদি তার মধ্যে ওই কাজের কোন বিনিময় কাছে পাবে না এটারও কোন মূল্য নেই আমল করে ভালো আমল করে সার মর্দার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি এ কথাটাই এখানে বলা হয়েছে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করতে মেনে চলতে তাহলে তোমাদের আমল থেকে কিছুই কমানো হতো না তোমাদের আমলের কোনো কিছুই নষ্ট করা হতো না তোমরা যে আমলই করতে সেই আমলগুলোই তোমাদের জন্য সুরক্ষিত থাকতো যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে মেনে চলতে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য নিজের পছন্দ অনুযায়ী কোনো বিষয় নয় নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নিজের পছন্দ হোক আর অপছন্দই হোক সর্বাবস্থায় আল্লাহ যদি কোনো হুকুম করেন তা মেনে চলতে সন্তুষ্টির সাথে রাসুল যদি কোনো পথ প্রদর্শন করে থাকেন সেই পথে চলতে হবে সন্তুষ্টির সাথে নিজের অপছন্দ হলেও এটা দাবি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য হবে পরিপূর্ণভাবে শর্তহীন ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য হবে অন্ধভাবে এখানে কোন শর্ত নেই কোন প্রশ্ন নেই কোন অজুহাত নেই আল্লাহ আদেশ করেছেন শুধু এই জন্যই মানতে হবে রাসুল এটা বলেছেন বা করেছেন শুধু এই জন্য এটা মানতে হবে এখানে কোনো প্রশ্ন নেই একেবারে শর্তহীন ভাবে মেনে চলতে হবে যদি আল্লাহ এবং আল্লাহ মেনে চলে সে যে নেক আমলগুলো করবে বালো আমলগুলো করবে আল্লাহ এর বিন্দু মাত্র কমাবেন না তা সে আমলগুলোকে তিনি সুরক্ষিত রাখবেন এর বিনিময় তিনি দান করবেন। করবেন্লাহুর রাহিম নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন কমাসি মেহরবান কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের नेक पूर्ण भाव अनुगत्य करच्युति जानते होते मानवीय दुर्बलतार कारण जीवन क्योंकि त्रुटि विच्युत है से गोल्ला क्षमा देवें माता करेहरबानी कर दया कर انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون مؤمن হলো শুধু তারাই যারা ঈমান আনলো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি অতঃপর এবং জিহাদ করলো তাদের জান এবং মাল দ্বারা আল্লাহর প্রতি এরাই হলো প্রকৃত সত্যবাদী এখানে মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন আগে যে ওই বেদইনটা বলছিল কালাতিলাবু আমান্না তারা বলেছিল যে আমরা ইমান আল্লাহাম আল্লাহ এখানে পরিচয় দিচ্ছেন সেখানে বলছেন তোমরা আসলে ইমান আনো নাই তোমরা বড়জুর এতটুকু বলতে পারো যে আমরা মেনে নিলাম আসলে তোমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি আল্লাহ সাথে সাথে যেহেতু তাদেরকে বলছেন তোমরা ইমান আনো নাই ইমান কাকে বলে ইমানটা কি সেই পরিচয়টা দেওয়া দরকার এই জন্য সাথে সাথে আল্লাহ সেই পরিচয়টা দিচ্ছেন মুমিন হলো শুধুমাত্র তারাই যারা ইমান আনল আল্লাহর প্রতি ও রাসুলের প্রতি তারা আর কোনো সন্দেহে পতিত হয়নি তারা আল্লাহর জিহাদ করে তাদের মাল এবং জান দ্বারা ইকাহ এরাই সত্যবাদী তার ইমানের দাবিতে এরাই সত্যবাদী এদের ইমানের দাবিটাই সত্য मुम परिचय दी गल्ला मुमिन हल शुदुम्रा जरा आल्ला रसुलर इमान एने इमान विषय की हल एकर लिसान तस्तिक बिल जेनानल बिल कान এই তিনটির সমন্বয় হল ইমান মুখের দ্বারা স্বীকৃতি দেওয়া ওই স্বীকৃতির প্রতি অন্তরের বিশ্বাস প্রত্যয় স্থাপন করা আর স্বীকৃতি এবং বিশ্বাস অনুযায়ী আমল করা এই তিনটির সমন্বয় হল ইমান এটি হল ইমানের বাস্তব রূপ কেউ শুধুমাত্র মুখে স্বীকৃতি দিল অন্তরে বিশ্বাস করল না সে ইমানদার নয় কেউ হয়তো স্বীকৃতি দিল কিন্তু সে আমলে পরিণত করল না সেটাও ইমান নয় যদি কেউ মুখে স্বীকৃতি দেওয়ার পর হয়তো বাহ্যিক আমলে কিছু করে বাহ্যিকটা ঠিক রাখে কিন্তু অন্তরে বিশ্বাস নাই এরা হল কি মুনাফিক এরা হল মুনাফিক যে মুখে তারা যা বললো অন্তরে তা নাই তাদের বিতর এবং বাহির এক নয় মুখের কথা এবং অন্তর দুইটা যদি একত্রিত না হয় তাহলে সে হলো মুনাফিক তার মিল নাই আর মুমিন্ত তারাই সে মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে আর কাজে তাই পরিণত করবে সেই স্বীকৃতি দেওয়া এবং বিশ্বাস করা এর ভিত্তিতে তার বাস্তব আমল করবে আল্লাহ তাক সুবাহাকে যখন একজন ব্যক্তি ইলা হিসেবে স্বীকার করল সে আল্লাহর উলুহিয়তের প্রতি তার দৃঢ় এবং বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ একমাত্র ইলা সে মুখের কথা এবং অন্তরের মাধ্যমে সে দৃঢ়তার সাথে এটাকে স্থান দেবে আর যখন সে আল্লাহর উলুহিয়তের প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে গেল বিশ্বাসী হয়ে গেল তখন সে তার যাবতীয় কাজ কাজকর্ম যা আছে সবকিছু আল্লাহর মেনেই সে করবে যেহেতু তার বিশ্বাস্থাপিত হয়ে গেছে আর তার কোনো আর কাউকে সে হিসেবে মনে করে না। তাহলে সে অন্য কারো কথা তো মানতে পারে না কারো হুকুম কারো বিধান কারো আইন তো তার মানতে পারে না সে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে যাওয়ার কারণে তার আমনের মাধ্যমে আল্লাহর উলুহিয়ত সে প্রমাণ করবে অনুরূপভাবে ভাবে রাসুল্লাহ সাল্লু আলাই্লামকে যখন রাসুল হিসেবে মেনে নেবে সে স্বীকৃতি দেবে অন্তরের মধ্যে দৃঢ় করবে যে তিনি আল্লাহ রাসুল তখন তার জীবন পরিচালনার জন্য তাকে অনুসরণ করবে সে একমাত্র রাসুলুল্লাহ সাল্লু আল্লাহকে অনুসরণ করবে আর কাউকে নয় মুমিন ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি মানাল এমন ভাবে স্বীকৃতি রেফালতের আর সেই উলুহিয়ত এবং রেফালতের প্রতি পরিপূর্ণভাবে আস্থাশীল হয়ে গেল বিশ্বাসী হয়ে গেল তার এ তিন পয়দা করে ফেললো নিজের অন্তরে আল্লাহর উলুহিয়ত এবং রাসুলের রেসালতের প্রতি এমনভাবে দৃঢ়প্রাপ্তই হয়ে গেল যে আল্লাহ প্রতি এবং রাসুলের প্রতি তার অন্তরের ভালোবাসা পয়দা হয়ে গেল তখন তার বাস্তব জীবনে সে আল্লাহ এবং আল্লাহর রাসুল ছাড়া আর কাউকে সে মেনে চলে না কারো অনুসরণ করে না কারো প্রতি তার কোনো ধরনের অনুরাগ আর থাকে না ভালোবাসা থাকে না কোন ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা সন্তান এবং দুনিয়ার সকলের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে নিজের পিতামাতা সন্তানের দি এবং দুনিয়ার সকলের চেয়ে যদি রাসুল্লাহ সাল্লাইসাল্লামের মোহাব্বতের স্থান সবচেয়ে উপরে যদি দিতে না পারে সবচেয়ে বেশি দিতে না পারে রাসুল বলছেন সেই ইমানদার নয় তিনি আরো বলছেন ওই ব্যক্তিও মুমিন হতে পারে না जतक्ष पर्यत प्रवृत् अंतर मन जागना है इसलम आल्ला पक्की एकम्र दिन मानसर मानार जिन इसलम से इसलम के जदि से आतरिक भाव मे नाई मन थर तक जी मे नाई সে কখনো মুমিন হতে পারবে না এখান থেকে আমরা কি দেখতে পাই যে আজকে যারা নিজেদেরকে মুসলিম মনে করে মুমিন মনে করে এই হাদিস মানদণ্ডে আসলে কি তাদের ইমান আছে মনে করা যেতে পারে কখনো নয় কারণ তাদের অন্তরে ভালোবাসার স্থান লাভ করেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পরিবর্তে তাদেরই মতো আরেকটা মানুষের প্রতি তারা নিজেরা বানিয়ে নিয়েছে তাদের কিছু নেতা নেত্রী তাদের প্রতি সেই জীবিত হোক আর মৃত হোক এমন কিছু ব্যক্তিকে এমন কিছু মানুষকে তারা মেনে চলে এবং তাদেরকে এমন ভাবে ভালোবাসে তাদের কাছে তারা তাদের সকল প্রয়োজন পেশ করে দোয়া করে তাদের সন্তুষ্টি কামনা করে ভালোবেসে যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে এতটুকু ভালোবাসে না অথচ নিজেকে মুমিন মুসলিম দাবি করে রাসুল্লাহ সাল্ল আলাইসালাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই ব্যক্তিগণ মুমিন নয় কেউ এটা মুমিন হতে পারবে না দুনিয়ার সকল ভালোবাসা একদিকে রাসুলের ভালোবাসা এক একদিকে সেই সময়ে যদি রাসুলের ভালোবাসার প্রাধান্য যদি না দেয় অন্য কোনো ভালোবাসাকে যদি প্রাধান্য দেয় সে মুমিন নয় সালাম যে দিন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে সেই দিনকে যদি তার অন্তর থেকে মেনে না নেয় তার প্রবৃত্তি যদি এর অনুসারী না হয় সে সন্তুষ্টির সাথে ওই দিনটাকেই যদি তার একমাত্র দিন হিসেবে ভালোবেসে সে মেনে না চলে তাহলে সেও মুমিন নয় যারা নিজেরা আইন তৈরি করে অথবা মানুষেরই তৈরি করা আইনকে মেনে চলে এবং সেগুলোকে প্রাধান্য দেয় এই আইনের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা সন্দেহেরা হল কাফের। এদের ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে তারাও কিন্তু কাফের পেয়ে যাবে কারণ কাঁফের যদি কেউ কাফের মনে না করে সেও কাফের হয় এজন্য ইমান হল সেটাই যে আল্লাহ পাকসুবাহান হু তাহার জাত এবং সিফাত আল্লাহ নিজের জন্য যেইভাবে তিনি বর্ণনা করেছেন এর মধ্যে কোনো প্রকারের বেশ কম না করে হু হু সেইভাবে জাত এবং সিফাতের প্রতি ইমান আনা এবং সন্তুষ্টির সাথে এইভাবে দৃঢ় প্রত্যয়ের সাথে এটাকে গ্রহণ করা এবং রাসুল্লাহ সাল্লাসাল্লামকে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন জাহান নামের পথ থেকে রক্ষা করে জান্নাতের পথে পরিচালিত করার জন্য এসেছেন এবং দুনিয়ার মানুষের সামনে আল্লাহর পক্ষ থেকে সেই সিরাতুল মুস্তাকিম তিনি পেশ করেছেন সেই রাসুলুল্লাহ সাল্ল আলাইহাসাল্লামের রেস আলকে যে পরিপূর্ণভাবে গ্রহণ করে বিশ্বাস করে মেনে চলবে সেই প্রকৃতপক্ষের রাসুলের প্রতি ইমান সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনার পর আর সন্দেহে পতিত হল না কোনো প্রকারের সন্দেহই তার মধ্যে আর জায়গা লাভ করল না সকল সন্দেহ সংশয় দূরীভূত করে সে খালেসবাদে নিরঙ্কুশ বাদে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান এলেকা এনে তার জীবনটাকে পরিচালনা করলো সেই মুমিন আর যে সন্দেহের মধ্যে পতিত হয়ে গেল তাহলে সে আর মুমিন নয় সেই মুমিনদের আর একটা পরিচয় প্রথম যে পরিচয়টা দেওয়া হ'লো এটা কিন্তু মূলত স্থান লাভ করে অন্তরে সেই ইমানের স্থানটা অন্তরে স্থান লাভ করে এখন তার বাহ্যিক প্রমাণটা আরো সেই মুমিনের বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে সে তার মাল এবং জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করে সেই ব্যক্তি হলো মুমিন যে তার মাল এবং যান দ্বারা আল্লাহর পথে জিহাদ করে দুনিয়ায় মানুষ দুইটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসে একটা তার জীবনকে আর একটা হলো তার সম্পদ মানুষ কিন্তু দুনিয়ায় সবচেয়ে বেশি এটাকে ভালোবাসে যদিও মানুষ মনে করে তার আপন জন অনেককে যতই ভালোবাসে কিন্তু তার জীবনের চেয়ে বেশি নয় তার পিতা মাতা সন্তান আদি স্ত্রী যার ভাই বেড়াদ সকলকে ভালোবাসে কিন্তু নিজের চেয়ে বেশি নয় কিন্তু আর নিজের জীবনটা সবার সে বেশি মর্যাদা দেয় এটাকে ভালোবাসে আর দ্বিতীয় হলো মানুষ তার সম্পদটাকে ভালোবাসে মাল সম্পদ বেশি হোক এটা কামনা করে এই দুইটা জিনিস হলো দুনিয়ায় মানুষের বেশি কামনার কিন্তু এই দুইটা জিনিসই তার নিয়ন্ত্রণের বাইরে তার জীবন তার মধ্যে কতক্ষণ আছে সে জানে না যেই জীবনটাকে এত ভালোবাসে কিন্তু সে জানে না নির্ধারিত সময় হয়ে গেলে আল্লাহ নিয়ে নেবেন তার কাছে কিন্তু সে জানে না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই সময় চলে যেতে হবে কিন্তু যে জীবনের উপর তার কোনো অধিকার নাই সেই জীবনকেই সে এত বেশি ভালোবাসে এর চেয়ে সড় বড় বুক কেউ আছে নাকি এটা চরম বুক না যে তার নিয়ন্ত্রণ নাই এটার উপর এটাকে সে ইচ্ছা ধরে রাখতে পারে না অথচ এটাকে ভালোবাসে তার সম্পদ আল্লাহ আজকে দিয়েছেন সকালে দিয়েছেন বিকাল নাই। কিন্তু ভালোবাসে প্রচুর সম্পদ হঠাৎ করে আগুন লেগে গেল শত শত কোটি টাকার সম্পদ পুড়ে গেল কত এই সম্পদ নিয়ে স্বপ্ন দেখে বিলাসিতা করে কত কিছু করে মুহূর্তের মধ্যে ফকির হয়ে গেল আল্লাহপাক সুবহানাহু তাহলা বাস্তবে এত অসংখ্য অসংখ্য উপমা আমাদের সামনে রেখেছেন কিন্তু এরপরও মানুষ এই সম্পদকে বেশি ভালোবাসে আল্লাহ মানুষের কাছে এমন একটা পরীক্ষা স্বরূপ একটা পেশ করছেন যে ওই জীবনের সম্পদকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে এই জন্য আর ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য বলছেন সে माल सबसे प्रियल जिहद कर परीक्षार विषय हो गना मन दाबी करलो आसलहर रसुल के सबी भलोबा ना, ना से जीवन पाके निजर सम्पे बस भलोबा परीक्षा हो जाए परीक्षार जगह जिहदा से परीक्षार जैगा अल्लाहुआला मानुष प्रवणता से आग्रह सबकिछ निजे दिए और मानुष के बासाई कर मानुष्टर मध्य निजे दिन जान मानुषाई कर আর তা বাছাই করে পরীক্ষার মাধ্যমে সেই পরীক্ষাটাই হল আল্লাহর প্রতি জিহাদ আর আল্লাহর প্রতি জিহাদ করবে শুধুমাত্র মুমিনগণ আর কেউ করতে পারে না মোমিন ছাড়া কেউ আল্লাহর প্রতি জিহাদ করতে পারে না মুনাফিক আল্লাহর প্রতি জিহাদ করে না যদি মুনাফিক জিহাদের ময়দানে যায় তাহলে তার উদ্দেশ্য তাকে গণিমত সে তার উদ্দেশ্য তাকে হয়তো মুমিনদের ক্ষতি করা সে দিনের উপকারের জন্য মুনাফিক যায় না মুমিনগণ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার এবং মালকে তারা আল্লাহ দিনের পথে আগ্রহে তারা ক্যাশ করে দেন আর এর মাধ্যমে তাদের ইমানকে তারা প্রমাণিত করেন এটা হল মুমিনের বৈশিষ্ট্য তারা ইমান আনবে আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি আর সেই ইমান আনার পর কোন ধরনের সন্দেহের হবে না আর নিজের মাল এবং যান দ্বারা আল্লাহ জিহাদ করবে আমরা ইমান আনলাম আদের ইমানের দাবিটা সত্য নয় প্রকৃতপক্ষে এই লোকদের ইমানের দাবিটাই সত্য যারা আল্লাহর প্রতি রাসুলের প্রতি ইমান আনলো আর যার মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করলো কোনো সন্দেহে পতিত হলো না এই সব লোকদের ইমানের দাবিটাই সত্য ইমানের দাবিতে এরাই সত্যকালীম তোমরা কি তোমাদের দিনদারি সম্পর্কে আল্লাহকে অবহিত করতে চাও অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন আর আল্লাহ সকল বিষয় সম্পর্কেই জ্ঞাত আছেন এখানে ওই যে বক ধার্মিক একটা কথা আছেন আমাদের সমাজে কিছু মানুষ নিজের ধার্মিকতা প্রকাশ করে এই এইসব লোকদের কথাটাই এখানে তুলে ধরা হয়েছে তোমরা কি তোমাদের দিন ধারী মেনে আল্লাহ এই দিন তো আল্লাহ দিয়েছেন কে দিনদার আর কে বেদিন এটা আল্লাহ জানেন তোমরা নিজেদের বিভিন্ন ধরনের অভিনয় করে আল্লাহকে তোমাদের সেই দিনদারি দেখানোর প্রয়োজন নেই কোরআন মসজিদের অন্য জায়গায় বলা হয়েছে অধিকারী মনে করো না তোমরা খুবই পবিত্র। তোমরা পরেজগার মুক্তাথি তোমরা নিজেরা মনে করো না বববা হইউজা কি আল্লাহ যাকে চান তাকে তিনি এই তাজ্তিয়া দান করেন পরিশুদ্ধ করেন তাকুয়ার অধিকারে করেন উত্তা করেন করেন আল্লাহ করেন আমরা দেখি যে অনেক মানুষ एक दुनिया प्रचलित ना। जो पद्धतर ऊपर विश्वास करलि आउलिया पीड़ की नाम दें घस कूतुकी अनेकगुला जी नामगुलू आ सरसि कुछ जेमन घाउस बोला इटा कुफुरी वाक्य घम्रल्ला आजम बला একমাত্র আল্লাহ পাকসু বহানো কি যিনি কবুল করেন তিনি হচ্ছেন রাউস আর মানুষকে মুক্তি দেওয়া তাদের দোয়া কবুল করা প্রার্থনা কবুল করা এই কাজটা হতো শুধুমাত্র আল্লাহ পাকসুবাহান আমরা আল্লাহর কাছে দোয়া করি এইভাবে অনেকগুলো কুফরি উপাদি কিছু মানুষের ব্যাপারে প্রয়োগ করা হয়েছে কিছু মানুষ নিজেদেরকে এইভাবে দাবি করে জীবিত অবস্থায়ও তাকে ওলি হিসেবে মানুষ খুব সম্মান করে আর জন্য কথা হলো যে এক ব্যক্তিকে অনেক সময় আউলিয়া বলে অটুস এটা হলো বহু বচন অলির বহু বসন হইল আউলিয়া এক ব্যক্তির একজন ব্যক্তির নামের আগে অমুক আউলিয়া এটা স্যার একটা ভুল শব্দ প্রয়োগ এই এতটুকু শব্দ তাও শেখ পর্যন্ত তারা জানে না না জেনে ভুল শব্দ প্রয়োগ করে একটাকে উপাধি যায় আর যাকে দেওয়া হয় সে খুশি হয় আমাদের দেশে যতগুলো পীর চির ইত্যাদি আছে না পরহেজগারী এরা নিজেদেরকে খুব পরহেজগারি খুব অভিনয় করে মানুষের কাছে এটা দেখায় বুঝায় আর মানুষও মনে করে অত্যধিক বড় বুজুর গুলো এটা অভিনয় করে তারা দেখায় এই ধরনের লোকদের কথা এই মূলত এখানে বলা হচ্ছে তোমরা কি তোমাদের দিনদারি সম্পর্কে আল্লাহকে জানাতে চাও পরিচয় দিতে চাও বরং আল্লাহ জানেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তিনি জানেন শুধু তোমাদের অবস্থায় তিনি জানেন না তিনি সব কিছু জানেন শুধু জমিনের মধ্যে নয় আসমানের মধ্যে যা আছে সব কিছু তিনি জানেন কারণ এই সমগ্র জগৎ সমূহ তারই সৃষ্টি আর সব কিছু সম্পর্কে তিনি জানেন আল্লাহকে তোমাদের পক্ষ থেকে তোমাদের এই ধার্মিকতা দেখানোর প্রয়োজন নেই ইসলাম इ्रहण करहित दिन तुम्हरा तुम्हारे इसलम के अनुग्रह हिसाब मने करो ना आल्ला তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনিা আসছিল তারা এসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে এমন ভাবে কথাবার্তা তারা বলতেছিল যেন তারা মুসলমান হয়ে রাসুলের বড় উপকার করে ফেলেছে তারা বলতো যে আপনি বিভিন্ন গুত্রের সাথে যুদ্ধ করেছেন অনেক কষ্ট করতে হয়েছে আপনার অনেক সাথী থেকে সেখানে জীবন হয়েছে আহত হতে হয়েছে এরপর তাদেরকে আপনি পরাজিত করেছেন দখল করেছেন এরপর কিছু লোক আপনার দাওয়াত কোলগুল করে মুসলমান হয়েছে আর আমরা হলাম এমন এক গুত্র যে আমাদের সাথে কোনোদিন যুদ্ধ করতে হয়নি আমরা স্বেচ্ছায় সন্তুষ্টির সাথে আপনার কাছে আমরা এসে হাজির হয়ে আমরা মুসলমান হয়ে গেছি পেয়ে গেলেন আর অন্যদেরকে মুসলমান করতে গিয়ে আপনার অনেক কষ্ট করতে হয়েছে তারা নিজেদের ইসলাম গ্রহণটাকে যেন রাসুলের প্রতি তারা অনুগ্রহ করেছে দয়া করেছে এইতেই তারা ফুটিয়ে তুলতে চেষ্টা করলো আল্লাহ পাক সুবাহা এটাকে চরম বেআবী এবং অবমাননা কর্ম নেই মনে করলেন কারণ এই লোকগুলো এই আদব কায়দা সম্পর্কে জানত না তাদের মধ্যে তাহা জীব ছিল না সভ্যতা সংস্কৃতির কোনো প্রেকটিস ছিল না কারণ এগুলো ছিল গ্রাম্য বেদীন নিরক্ষর মানুষ তার সাথে কিভাবে কোন আদবের সাথে কথা বলতো সেগুলো তারা জানতো না তাদের এই ত্রুটি গুলো আল্লাহ আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে বলে দাও তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি কোন অনুগ্রহ করেছ এটা কখনো মনে করো না এটা তোমরা মনে করো না বরং যদি তোমরা সত্যই ইসলাম গ্রহণ করে থাকো যদি সত্যই তোমরা ইসলাম গ্রহণ করে থাকো তাহলে মনে করবে আল্লাহ তোমাদের আল্লাহ প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে ইমানের পদ আল্লাহ দেখিয়ে তোমাদের প্রতি অনুগ্রহ করে তাদেরকে মুসলিম হওয়ার তোমাদের সুযোগ দিলেন এজন্য তোমরা আল্লাহর প্রতি অনুগৃহীতরা আল্লাহর প্রতি থাকো নিজেরা অহংকার করো না তোমরা নিজেরা নিজেদের কোনো কৃতিত্ব প্রকাশ করোনা যে মুসলমান হয়ে তোমরা খুব আমাদের কোন কল্যাণ করে ফেলেছ আমাদের উপকার করে ফেলেছ এটা কোনো মনে করো যদি আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়ে থাকেন তাহলে আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন দয়া দেখিয়েছেন সেই আল্লাহ আল্লাহ আদায় করো কথাটা বলছেন যে যদি যদি হয়ে থাকো আসলে এনে তাহলে তোমাদের উচিত হল আল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছেন অনুগ্রহ করেছেন এখানে একটা জিনিস যদি আমরা দেখি আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু জিনিস আছে কখনো কখনো কারো কাছ থেকে আমি নিজে শুনেছি যে যখন এই জিহাদের পথে এসে যেন তিনি এই জিহাদকেই তিনি মর্যাদা বান করেছেন তিনি না আসলে জিহাদের পথটা এত সহজ হতো না বিভিন্ন ধরনের দাবি করেন যে এই দাবি যদি পূরণ না করা হয় তাহলে আমি এখানে নাই দাবি পূরণ না করলে আমি নাই মানে এর অর্থ কি মানে তিনি এতটুকু মূলত আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইমানের পথে আসেননি ওই সময়ের আরব্য সেই বেদুইন গ্রামের মূর্খ লোকদের মতো আকিদা এখন পর্যন্ত আছে আর এই অবস্থাগুলো এখন পর্যন্ত পাওয়া যায় এতেই বোঝা যায় পুরাণ মসজিদের সার্বজনীনতা চিরস্থায়িত্ব যদি কেউ মনে করে যে আমি যদি এই এই পথে থাকি তাহলে তান্তিম খুব শক্তিশালী হবে আর আমি না থাকলে তান্তিম দুর্বল হয়ে যাবে তাহলে নিঃসন্দেহে সে নিজে তার দিন থেকে ইমান থেকে সে বিচ্ছুত হয়ে যাবে से विच्युत हो जाए कारण तरह आल्लारती रसुलर प्रति से इमान आनार पर से पतितह मध्य चले सन्देहर कारण से मानसिकता पोषण करसुल्लाह सल आलहीमिनेर प्रशंसा कर पालन जी से सुपारिशारिश ग्रहण कर तथा মনের অবস্থার কোনো পরিবর্তন হয় না সেই হল প্রকৃত মুমিন এর অর্থটা কি যদি কাউকে নেতৃত্ব দেওয়া হয় সামনের কাতারে তাকে যদি কমান্ডার বানিয়ে দেওয়া হয় আমির বানিয়ে দেওয়া হয় খুব খুশি হয়ে দায়িত্ব ঠিকমতো পালন করে যদি একবারে নিচে পিছনের কাতারে যে সকল বাহিনীর একবারে পিছনে সাধারণ একজন কর্মী বানিয়ে দেওয়া হয় তখন যদি তার মনের মধ্যে পরিবর্তন আসে আমার এত যোগ্যতা আমাকে ওইখান থেকে নামিয়ে এখানে নিয়ে আসা হলো তাহলে বুঝতে হবে তার ইমান আর নাই তার ইমান থেকে বিচ্ছুত হয়ে গেছে কারণ সে কি করছিল তার ওই পদের জন্য তার ওই মর্যাদার জন্য আসছিল মুমিনের এই বৈশিষ্ট্য যে সে যদি সুপারিশ করে গ্রহণ করা হয় না সে কিছু চাইলে তাকে দেওয়া হয় না এতে তার মনে কোন পরিবর্তন হয় না ইমানের পরিবর্তন হয় না কিন্তু যদি কেউ মনে করে আমি বললাম পক্ষ থেকে আমি সুপারিশ করলাম বা এই কাজটা এইভাবে করার জন্য বললাম গুরুত্ব দেওয়া হল না বা আমি আমি চাইলাম দেওয়া হল না যেটা অহরহুলা শুনতে পাই প্রকৃত পক্ষে তার মধ্যে ইমান নাই কারো ইমানের বাস্তব অবস্থাটা বোঝার জন্য তার মুখের কথাটাই বোঝাটা সহজ मुखर कथा थे बुझे अंतर अवस्था था कि कुरान मजिदी आल्ला मुनाफिके हमें चाहिए तुम्हें मुनाफिक देखिए दी पड़ताफिक मुख मुनाफिक तर चेहरा देखिए दीते तब तुम तुखे कथार धरन देखे बुझते चिंते দিয়েছেন তাদের কথার ধরন দেখে বুঝতে পারবে কারা মুমিন আর কারা মুনাফিক কারণ ইমানের মানদণ্ড কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে ইমানটা কি যেহেতু ইমানের মানদণ্ডটার দেওয়া আছে যারা সেই ইমানের মানদণ্ড সম্পর্কে অবহিত তারা বুঝতে পারেন ডাইরেক্ট না বলতে পারলো তারা বুঝতে পারেন এই কথাটা এই কথার ভঙ্গিটা এই ধরনটা এটা মুনাফিকের এটা তারা তখন বুঝতে পারেন আরবের সেই বেদুইন লোকদের মধ্যে এই অবস্থাটা ছিল এজন্য আল্লাহ আল্লাহ পাকসুবাহু তাহলা বলে দিচ্ছেন যে তারা তাদের ইসলামটাকে তোমার প্রতি অনুগ্রহ মনে করে তারা ইসলাম গ্রহণ করে যেন তোমার কোনো উপকার করেছে তোমার কল্যাণ করেছে তোমার ভালো করেছে এটা তারা মনে করে আল্লাহর সাথে সাথে যেন তুমি তাদেরকে জানিয়ে দাও তোমরা এমনটি মনে করো না তোমাদের ইসলামের দাবিটা আমার উপর আরোপ করো না আমার কোন কল্যাণ করেছো উপকার করেছো এটা কখনো মনে করো না বরং আল্লাহ যদি তোমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করে থাকেন তাহলে আল্লাহই তো তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছেন আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে তিনি যাকে চান তাকেই শুধুমাত্র হেদায়াত করেন হেদায়াত আল্লাহ পাকসহানার পক্ষ থেকে একটা খাস নিয়ামত এটা আম নিয়ামত নয় অসংখ্য মানব কুলের মধ্য থেকে আল্লাহ হেদায়তের জন্য কিছু লোককে বাসাই করে নেন তিনি তাদেরকে হেদায়তের পথে পরিচালিত করেন এটা আল্লাহ নিজ অনুগ্রহে নিজের দয়ায় তিনি এটা করেন অর্জিত বিষয় নয় আল্লাহ পাক সুবহান এটা দয়া এই জন্য আল্লাহ পাক সুবহান আমাদেরকে একটা দোয়ার শিক্ষা দিয়েছেন হাদানা আলহামদুলিল্লাহ লিনা তিনি যদি হেদায়াত না করতেন তাহলে আমরা কখনো হেদায়াত লাভ করতে পারতাম না হেদায়াতের পথ লাভ করতে পারলে তখন এখানে নিজে খুব উৎপুল্ল হওয়ার বিষয় নয় বরং আল্লাহর সুক্রিয়া আদায় করা দরকার প্রশংসা করা দরকার যে আল্লাহ হেদায়াতের পথে নিয়ে এসেছেন আর আল্লাহ যদি দয়া না করেন হেদায়তের উপর কেউ অফল থাকতে পারে না হেদায়াত লাভ করার পরে মানুষ বিচ্ছিত হয় গুমরাহির পথে ফিরে যায় আল্লাহ পাক সুভায়ানাহ তাহালা হেদায়ত করার পর যদি কেউ আল্লাহর এই নিয়ামতের সুক্রিয়া আদায় না করে যে কোনো সময় আল্লাহ তাকে বিপদকামী করে দিতে পারেন তাকে পদভ্রষ্ট করে দিতে পারেন এই জন্য সেই দিনের প্রতি অটল থাকার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা উচিত এবং নিজের আমলের মাধ্যমে আল্লাহর হেদায়তের সুক্রিয়া আদায় করা উচিত এটা শুধুমাত্র মৌখিক নয় আল্লাহ যে যেহেতু হেদায়ত করলেন এই জন্য আল্লাহর এবাদতি করে আল্লাহর হুকুম মেনে নবীর আনুগত্য করে আল্লাহর ওই নিয়ামতের সুক্রি আদায় করা উচিত তাহলে আল্লাহ তার এই নিয়ামতটাকে তিনি আরো বৃদ্ধি করে দেবেন অর্থাৎ তার হেদায়তের পরিমাণ বৃদ্ধি করে দেবেন হেদায়তের পথে অটল করে দেবেন লাং যদি তোমরা আমার সুক্রিয় আদায় করো আমার নিয়ামত তোমাদের জন্য আরো বৃদ্ধি করে দেব আর যদি না সুখ্রী করো জেনে রাখো আমার আজাব খুবই কঠোর আল্লাহ পাক সুবহান হতলা মানুষের জন্য এই হেদায়াতটাকে আম করেন নাই খাস করেছেন আর অপরাপর যত নিয়ামত আছে সেইগুলোকে তিনি আম করে দিয়েছেন যে আম নামত আম নিয়ামত হল সাধারণ নিয়ামত যেই নিয়ামত কাফের মুসলিম সকল প্রাণী পশু পাখি জীব জানোয়ার সব কিছু ওই নিয়ামতের দ্বারা লালিত পালিত এটাতে কোনো বেশ কম করা হয়নি सकल मानूष सकल प्राणी से चलते इब्राहिम आलामेल्लाषय परीक्षा करलें इब्राहिम आलाईसलम से उत्तीर्ण हलन सफलता लाभ कर लाश करलें तक अल्लाह ताके दुनिया मानुषे ইমামতির ঘোষণা দিলেন যে দুনিয়ার মানুষের জন্য তোমাকে আমি ইমাম নিযুক্ত করলাম ইব্রাহিম আলাইসালাম অতি আগ্রহের বর্ষেবর্তী হয়ে তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন আপনার আমার বংশধরদের জন্য কি প্রযোজ্য এটা কি আমার জন্য শুধু খাস না আমার সকল বংশধরদের সকলের জন্য আল্লাহ জানিয়ে দিলেন তোমার বংশধরের মধ্যে যারা জালিম হবে তাদের জন্য আমি ও আদা করছি না इब्राहिम आलाई सलम जो इस्माइल अलाई सलम के साथ शेष हल्की आल्लर दुआ करल केजिक द्वारा तरह के, के जीविका दान करा तुम्हारे आखिरनेब्राहिम आलाई सलम रिजिकर दुआ ता करते शर्त लागिए दिले इमान কেন লাগালেন আগে যে তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন যে ইমামতের ওয়াদা কি আমার বংশধদের জন্য আল্লাহ বলে দিলেন যে না যারা জালেম তাদের জন্য ওয়াদা করছি না ইব্রাহিম মনে করলেন তাহলে যদি করি তাহলে আল্লাহ হয়তো জালিমদের জন্য জালিমদেরকে রিজিক দেবেন না এই জন্য তিনি শর্ত লাগিয়ে দিলেন দোয়াটাকে শুদ্ধভাবে যে যারা আপনার প্রতি এবং আখেরাতের প্রতি ইমান আনবে তাদেরকে তুমি এই ফলের দ্বারা জীবিকা দান কর আল্লাহ তখন ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়াটাকে একটু সংশোধনী দিয়ে দোয়া কবুল করলেন বললেন যে না যারা আমার প্রতি কুফরি করবে আমি তাদেরকেও দুনিয়ায় রিজিক দেব অতপর তাদেরকে আমি কঠিন আজাদের জন্য পাক করব তাহলে এখানে আল্লাহ রিজিকটাকে করেছেন আম নিয়ামত যারা কুফরি করবে তাদেরকে তিনি দিবেন না আমতের দ্বারা প্রতিপালিত সমগ্র সৃষ্টিকূল আর খাস নিয়ামতটা হল আল্লাহর পক্ষ থেকে হেদায়াত তিনি তার পছন্দনীয় বান্দাদেরকেই তিনি হেদায়তের জন্য বাছাই করেন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় বড়ামত আর এই লাভ করার পর যদি কেউ আল্লাহ সুক্রিয় করে তাহলে আল্লাহ যে কোনো সময় তাকে পথ থেকে বিচ্ছুত করে দিতে পারেন হেদায়ত থেকে বঞ্চিত করে দিতে পারেন ওটা একটু ঘুরে রাখেন ঘুরে দেন হ্যাঁ আল্লাহ আলা এই হেদায়তটাকে নিজের পক্ষ থেকে খাস নিয়ামত হিসাবে সাব্যস্ত করেছেন ইমান আনা ইসলামের পথে চলা এর পথে অটল থাকা এটা আল্লাহর বিশেষ নিয়ামত ছাড়া সম্ভব নয় আমি এর আগে একটি দাপিমা সদ্দার আমি বিষয়টা আলোচনা করেছিলাম নিশ্চয়ই যারা ঘোষণা করল আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহ আমাদের রব আর এই আল্লাহর রবের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে বলল যে এর উপর আমরা অটল হয়ে গেলাম তারা এর উপর হয়ে গেল অটল হয়ে গেল তাদের সাহায্যের জন্য ফেরস অবতীর্ণ হন ফেরস তারা তাদেরকে সান্তনা দেন তোমরা ভয় পেও না তোমরা দুশ্চিন্তা করো না তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের জন্য করেছেন আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিয়ে এর উপর অটল হয়ে গেলে কি অবস্থা হতে পারে সেখানে আলোচনা হয়েছে কোন অবস্থায় আল্লাহ পক্ষ থেকে ফেরেস্তা তার সাহায্যের জন্য অবতীর্ণ হন যে ইস্তেকামত অবলম্বন করলে দৃঢ়তা অবলম্বন করলে ইমানের পথে অটল হয়ে গেলে পরে তার উপর কি পরীক্ষা আসে অতিথি যুগে এই পরীক্ষাগুলো এসেছিল যারা ইমানের দাবি নিয়ে এসেছিলেন जरा इमान दावी कर दुनिया तक चरम परीक्षा दी तेज एमान जान अधिकारी तो अल्लाह सुबहाना जो का इमान पथे परित कर बुजते हुए दया करह कर এটা কোনো ব্যক্তির ব্যক্তিগত কৃতিত্ব নয় তার ব্যক্তিগত কোনো দাবি করার কোনো বিষয় নয় তার এটা অহংকারের কোন বিষয় নয় বরং আল্লাহ নিজ অনুগ্রহে নিজের দয়ায় তাকে এই হেদায়াত করেছেন ইমানের পথ দেখিয়েছেন ইমানের পথটাকে তার জন্য পছন্দনীয় করে দিয়েছেন এই পথটা তার জন্য সুশোভিত করেছেন এটা তার কাছে অত্যধিক ভালো হিসাবে পেশ করে দিয়েছেন যেভাবে বিপরীত মানুষের সামনে তার শানি পথটাকে খুব সুশোভিত করে মানুষের সামনে খুব সৌন্দর্যমন্ডিত করে দেখায় আকর্ষণীয় মানুষ পরিচালিত হয় আর আল্লাহ না হালা যাদেরকে হেদায়াতের জন্য বাছাই করেন তাদের কাছে আল্লাহর পথটাও পছন্দনীয় হয় এই পথে তাদের গান মাল দেওয়াটাকে তারা অত্যধিক পছন্দের খুশির মনে করে তৃপ্তি পায় কিছু কষ্ট স্বীকার করতে পারলে একটা বিপরীত মানুষ খারাপ কাজ করে সেখানে শান্তি পায় তৃপ্তি পায় মদ্যপান করে নেশা করে নাচ গান করে অস্থিরতায় নিমজ্জিত থাকে মনে করে জীবনের প্রকৃত সাপ ওখানে তারা সাপ পায় কারণ শয়ফান একা তাদের কাছে আকর্ষণীয় করে রেখেছে তো আল্লাহ আল্লাহলা দুনিয়ার এই ধরনের সকল চাকচিক থেকে মুক্ত করে এই মুহ থেকে মুক্ত করে দিয়ে যদি আল্লাহ দিনটাকেই তার কাছে প্রচন্দনীয় করে দিয়ে থাকেন যেই পথে আছে কষ্ট যেই পথে আছে ত্যাগ এবং কুরবানি অথচ এর মধ্যে সে শান্তি পায় তৃপ্তি পায় তাহলে তার মনের মধ্যে যে এই প্রশান্তিটা আল্লাহ দিয়ে দিলেন এটা তো আল্লাহ নিজ অনুগ্রহে দয়ায় দিলেন এই জন্য আল্লাহরই সুক্রিয়া আদায় করা উচিত এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া যদি কেউ মনে করে যে আমি যদি কোনো ভালো কাজ করি এর দ্বারা হয়তো অন্যরা উপকৃত হবে আমার এগুলা করার কারণে আমি অনেক ভালো কাজ করেছি নিজে খুব প্রাউড ফিল করে মানুষকে মনে করে যে তাদের প্রতি আমি দয়া করলাম অনুগ্রহ করলাম তাহলে বুঝতে হবে তার ঘাড়ে শয়তান সোয়ার হয়ে গেছে শয়ত হয়ে তার খারমিন তো তারাই যারা কোনো কাজ করলে আল্লাহ আদায় করে আল্লাহ অহংকার করে না কাউকে তার নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে না যে আমি দয়া করেছি সে আমার অনুগৃহীত থাকুক আমার বাধ্য থাকুক অনুগত থাকুক এটা কখনো মুমিন মনে করে না মুমিন মূলত তারাই যে এর বিনিময় আল্লাহর কাছে চায় সে যদি ভালো কিছু করে এর বিনিময়টা শুধু আল্লাহর কাছে কামনা করে মানুষের কাছে নয়। কিন্তু এই তাদের ইসলামের দাবিটা পেশ করে তারা মনে করছিল স্বয়ং আল্লাহর রাসুলের প্রতি তারা দয়া করেছে এটা তাদের অজ্ঞতার কারণে দিন না বুঝার কারণে আর প্রকৃতপক্ষে তাদের অন্তরে ইমান প্রবেশ না করার কারণে যেহেতু তাদের সামনে ছিল দুনিয়ার মহ মানুষের কাছ থেকে অর্থনৈতিক কিছু সুযোগ সুবিধা লাভ করা ডান হৈরাত সবকা হাদিয়া তুফবা নজর নিয়াজ ইত্যাদি পাওয়ার আশায় তারা এখানে এসেছিল এই জন্য এটাই ছিল তাদের মুখ্য দিন তাদের কাছে মুখ্য ছিল না এই জন্য দিনটাকে তারা মনে করছে যে এটা তো অত্যধিক মুসলমানদের কাছে প্রিয় এখন যদি আমি বলি যে মুসলমানদের কাছে এসে নিজের ইসলামটাকে প্রকাশ যদি করি মানটাকে প্রকাশ করি তারা খুব খুশি হবে আর খুশি হয়ে আমাকে কিছু দান করবে আমাদের দেশে দেখবেন যে কিছু সংখ্যক নৌ মুসলিম আছে তারা দিনটাকে তাদের পেশা বানিয়ে নিয়েছে সে মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য সে যে নৌ মুসলিম এটাকে প্রথম প্রকাশ করে হ্যাঁ আমি তো হিন্দু ছিলাম আমি মুসলমান হয়েছি मानी कथा मानुष के मूलत आकृष्ट कर मानुष जाते खुशी किन नौ मुस्लिम आज विभिन्न मस्जिद हाजिर है जुम्मार दिन आगे गाजिर हो इमाम साहेब के नये बिनयर अर्थनैतिक दुरवस्था तुम ये नौ मुस्लिम वंचित कि नहीं इत्यादि मानुष के इमाम साहेब के कन्स कर আর ইমাম সাহব কুদবার সময় এক ফাঁকে তার কথা একটু বলে দেন আর লোকজন খুশি হয়ে তাকে কিছু কিছু দান করে। তো এই ধরনের লোক আছে তারা যেন ইসলামটাকে পেশ করে তার জীবিকা উপার্জনের সেই সময়ও এই ধরনের মানসিকতা ছিল আজও এমনই আছে কিন্তু আসলে কেউ যদি মুসলমান হয় ইসলাম কবুল করে ইমান আনে এটা তো সে ধন্য হয়ে আছে আল্লাহর অনুগ্রহ লাভ করেছে আল্লাহ তার প্রতি দয়া করেছেন ইসলাম গ্রহণ করার পর তার হাত পাখি অচল হয়ে গেছে তার জীবিকার জন্য সে পরিশ্রম করে রুজি রোজগার করবে কষ্ট করে তার জীবিকা নির্বাহ করবে সমস্যা আছে নাকি সে কষ্ট করে সে জীবিকা নির্বাহ করবে যে যোগ্যতা তার আছে সেই যোগ্যতা অনুযায়ী সে কাজ করবে জীবিকার জন্য আল্লাহ আল্লাহ জমিনকে উন্মুক্ত করে রেখেছেন যে কোনো মানুষ তার জীবিকার সন্ধানে জীবিকার জন্য যদি সে চেষ্টা করে আল্লাহ তার জীবিকা রেখে দিয়েছেন সে পাবে কিন্তু তার ইসলামটাকে মনে করে তার জীবিকা উপার্জনের একটা মাধ্যম আজকেও এই ধরনের কিছু মানুষ সেই যুগের মানুষের মতো কিন্তু এটাকে এইভাবে যদি কেউ মনে করে বুঝতে হবে তাদের অন্তরে ইসলামটা ওইভাবে বদ্ধমূল হয়নি প্রবেশ করেনি যেইভাবে সবচেয়ে বড় কীর্তি এটা তারা রাসুলকে পেয়েছেন রাসুলের মাধ্যমে তারা হেদায়াত পেয়েছেন তারা নাজাতের পথ খুঁজে পেয়েছেন এই জন্য তারা সন্তুষ্ট হয়েছেন দুনিয়ার সবকিছু হারিয়েছেন এই জন্য বিন্দু মাত্র তাদের আক্ষেপ ছিল না রকৃত ইমাম তারাই যারা তার হেদায়তটা করবে না হিসাবে পেশ করবে না বরং আল্লাহ সুক্রিয়া আদায় করবে যে আল্লাহ তাকে এই পথে নিয়ে এসেছেন হেদায়তের পথে নিয়ে এসেছেন दृश्यल्ला जाह जा आल्ला देख आल्लाह पा सुबह तला कथाता एम भाव मने करते আমাদের মনে যাই থাকুক না যেন বাহ্যিক হয়তো সুন্দরভাবে সবাই আমরা মনে করি যে আমরা তো ঠিকই আছি মুসলমান হিসেবে আছি আল্লা দিনের পথে আছি আল্লা দিনের বিজয়ের জন্য আমরা জিহাদ করব মুখে আমরা বলছি প্রকাশও করছি কিন্তু কার অন্তরে যে কি আছে এটা আমরা আর কেউ জানি না একজনের কারণ জানি না কিন্তু সে যদি মনে করে যে আমি তো আমার অবস্থাটা বাহ্যিকভাবে সবার সাথে সুন্দরভাবে রাখলাম क्योंकि चलते चाहे क्यों ना मैं भूल कर आल्ला दी आसमान जमीन सकल अदृश्य गायब जाल्लाह सबकि गायबर खबर जानें কেউ আল্লাহর কাছে এটা প্রকাশ করুক আর নাই করুক আল্লাহ ঘোষণা করছেন তার অন্তরের মধ্যে কখন কি ভাবে কি কল্পনা করে আমি তাও জানি আল্লাহানা বলছেন मानुष अंतर मध्य कख की भावे की कल्पना कर लुकानो जा प्रकाश करल्ला गलार बड़ रक्त अति निकटे आल्ला तरह एलिमर माध्यम सबकिछ जुदी क्यों मन एखंड प्रकाश करलम इतिमदेरा पे अने আর যেন রশি দিয়ে টেনেও ঘর থেকে বের করা যায় না এই ধরনের ভাইদেরকে ঘোর থেকে বের করা যায় না গিয়ে ঢুকলো আর বাহানা পেশ করে যে ওই মা বাবার খেতমত করা সবের কাজ এই মা বাবাকে ছেড়ে যেতে পারছি না গেলে পরে তারা খুব অসন্তুষ্ট হয় তারপর সমস্যা হয় তখন আর তো তারা আমার জন্য কিছু করবে না আমি তো সারা জীবন পচে মর্ত হবে এই ধরনের কত ধরনের বাহানামূলক কথাবার্তা এই ধরনের লোকদের কাছে এখন শুনি কিন্তু এখানে থাকতে कल्पना करते मन मध्य भाव रही जा प्रकाशिकटाई देखी बाह्यिक अवस्था देखी बाह्यिक अवस्था देखे खूब आत्मासील हई कहु अंतर खबरता जानी ना আর এ কারণে আমরা অবাক হয়ে যাই যাকে এত বেশি মুখলিস মনে করতাম আর এত গভীর আস্থা রাস্তা বিশ্বাস রাখতাম যে একটা জায়গা খালি আছে ওই বাইটি ওই জায়গায় গেলে ওই খালি জায়গাটা পূরণ হবে কিন্তু যাওয়ার পর যখন পাই না তখন তো বুঝি তখন পরের এখানকার থাকতের কথা আর ওই কথায় রাত দিন সফা বোঝা যায় যে এখানে থাকতে মনের মধ্যে এগুলা ছিল আর এখন সেই মনের কথাটা প্রকাশ করার সুযোগ এখন হয়েছে সে এখন প্রকাশ করছে কেউ যদি মনে করে যে আমার মনের খবর আমি জানি আর কেউ জানে না তাহলে মস্ত করে ভুল করবে কারণ মনের খবর আল্লাহ জানেন আর শুধু মনের খবরটাই আল্লাহ জানেন না আল্লাহ এখানে বলে দিচ্ছেন আসমান এবং জমিনের সকল অদৃশ্য যত গাইবী আছে সব কিছু আল্লাহ বলেন আমি জানি আল্লাহ পাকসুবহান আহ তালার এলিমের বাইরে কিছুই নাই আল্লাহর এলিম সর্বব্যাপী তিনি সব কিছু জানেন সব কিছু তিনি দেখেন সব কিছু তিনি শুনেন আল্লাহ পাকসুবাহান আহ তালা জানেন কখন কোন বীজটা থেকে এক চারা হবে গাছ হবে এটা তার এলিমের মধ্যে আছে बीजता का उद्गत कर देखें क्या पता डाल गु कत डाल कत पता कत पता बयस्किए पड़े जा सबकि आल्ला इलिम बेचु नई सबकिछ এখন যদি কেউ মনে করে যে আমি ফাঁকি দিতে পারলাম আমার অবস্থাটা আমি গোপন করতে পারলাম কেউ বুঝতে পারলো না তাহলে ভুল তার মনের মধ্যে যখন যে ভাবনাটাই জাগে না কেন তখনই আল্লাহ তা জেনে ফেলেন এটা আল্লাহ এলিমের মধ্যে আছে তার মনের ভাবটাই আল্লাহ জানা আছে আর আল্লাহ সুবাহ আহ তাহলে এলিম এমন তিনি একটা মানুষের রুহ পয়দা করেছেন তিনি রূপ পয়দা করে তিনি দেখছেন সে কখন তার ওই মাতৃ করবে যাবে কতদিন মাতৃ করবে থাকবে সেখানে কি অবস্থায় পরিবর্তিতটা হবে কিভাবে দুনিয়া আসবে কিভাবে বড় হবে বড় হয়ে সে কি কি করবে কি খাবে তার যাবতীয় যা কিছু আল্লাহ দেখছেন তিনি জানেনও তিনি দেখছেন তার কাছে কোনো কাল নাই ভবিষ্যৎবদ্ধ কোনো জিনিস নাই তার এক সময় জীবন শেষ হচ্ছে সে মরে যাচ্ছে আল্লাহ সবকিছু দেখেন হাসানে সে আসছে আল্লাহ সবকিছু জানেন আল্লাহর এলিমের বাইরে কিছুই নাই এই আল্লাহর সামনে কোনো কিছুই লুকানো যাবে না যারা বুঝে শুনে আল্লাহর প্রতি ইমান আনবে ওই আল্লাহর প্রতি যাকে ফাঁকি দেওয়া যায় না যার কাছে কিছু লুকানো যায় না তিনি সবকিছু জানেন ওই আল্লাহর প্রতি যে বুঝে শুনে ইমান আনবে সেই শুধুমাত্র আল্লাহকে তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাকে আর আল্লাহ নিজে তিনি জানছেন দেখছেন কিছু বুঝছেন আল্লাহ প্রত্যক্ষদর্শী সেহেতু আল্লাহ পাক সুবাহকে কেউ যাতে কখনো ফাঁকি দিতে না পারে ওই মানসিকতা না জাগে এই জন্য আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ জানেন আসমান এবং জমিনের সকল ও দৃশ্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু লুকানো আছে সব লুকানো বিষয়গুলো সম্পর্কে তিনি জানেন বলুই আর তোমরা যা করো আল্লাহ সবকিছু দেখেন আল্লাহ বাসুই तुम्हारा जा किचु करो आल्ला सब किचु देखें जदि क्यों मने दुनिया को मानुष देखार सूचग नाई से ज्या इच्छा तई करते व्यक्ति जुदी मने दुनिया को मानुषा के ना देखले आल्ला तो देखेंवस्था आल्ला देखें आल्ला दृष्टर बहरे नई সে ব্যক্তি কখনো আল্লাহ নাফরমানি করতে পারে না যে মনে করে আল্লাকে দেখছেন সে নাফরমানি করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না আর যে আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা পোষণ করে যে আমাকে কেউ দেখছে না আল্লাহ যে তাকে দেখছেন তার অবস্থা জানছেন যে এই ব্যাপারে বেখবর আল্লাহ সম্পর্কে মূলত সে একটা খারাপ ধারণা পোষণ করলো आल्ला सम्पर्धारणा पोषण कर दिन आलोचना आल्ला सम्पर्के मंद धारणा पोषण हराम आल्ला सम्पर्धारणाज आल्ला खराब धारणा पोषण हराम हराम क्या क्यों करते आल्ला सबकिछकिबकिछ सुनेंटा ता पिपड़ा तर पाता मटते फेल एक आवाज है वही आवाजा शुन और देखें पिपड़ा तर पता उठा फेल है से पागुल आल्ला देखें आल्ला श्रवण शक्ति दे शक्ति कमन আর এই চুট্ট পিপরার চেয়ে তো আমরা অনেক অনেক বড় আল্লাহ পাকসুবহানহ তাহালা আমাদের সকল কর্ম সুচি কর্মতৎপরতা তিনি সরাসরি তিনি দেখেন আল্লাহ পাকসুবহানহ তাহালার সেই বসারত তার শক্তি সম্পর্কে যদি কারো সহি আতিদা থাকে সে কখনো আল্লাহর না ফরমানি করতে পারে না আল্লাহর প্রতি ইমান আনা তার গাত এবং সিফাত সহকারী সেই বাসুর আল্লাহ তো একটা গুণ আলিম আল্লাহর একটা গুণ সামিয়া আল্লা একটা গুণ যদি আল্লাহর এই আইলিম আল্লাহর শোনা আল্লাহর দেখা সম্পর্কে আল্লাহ নিজের জন্য যেভাবে এই নামগুলো ব্যবহার করেছেন যদি সেইভাবে বুঝে শুনে কেউ ইমান না আনে তাহলে ইমান পরিপূর্ণ না। পরিপূর্ণ হওয়ার জন্য সেই আল্লাহর এই গুণগুলো সম্পর্কে বুঝে শুনে এই গুণের প্রতি ইমান আনতে হবে এবং আল্লাহর এই গুণের সাথে সৃষ্টি জগতের কোনো কিছুরই আর অংশ না দেওয়া কারো এই গুণ আছে আল্লাহর যেমন তেমন এটা কখনো মনে করা যাবে না মানুষ শুনে কিন্তু আল্লাহর মতো শুনে না মানুষ দেখে কিন্তু আল্লাহর মতো দেখে না মানুষ জানে কিন্তু আল্লাহর মতো জানে না কারো জানা শোনা দেখা কোনো কিছুই আল্লাহর মতো নয় যদিও এটাকে দেখা বলা হয় জানা বলা হয় শোনা বলা হয় কিন্তু এটা আল্লাহর মতো নয় এর সমকক্ষ কিছুই নাই আল্লাহর কোন কিছুরই তুলনা করা যাবে না আল্লাহ সুভায়না হু তাহলার যেমন নিজের জন্য এই শব্দগুলো এই গুণগুলো তিনি বাছাই করে নিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন আর নিজে প্রকাশ করে দিয়েছেন সেইভাবে এর প্রতি অপরিহার্য ইমানবার হওয়ার জন্য এটা অপরিহার্য এখন যদি কেউ আল্লাহকে বাসুর হিসাবে ইমান আনে আল্লাহর কতটুকু তিনি দেখেন কি জানি এখন বললাম তার দেখার দৃষ্টি শক্তি কতটুকু প্রখর যে दृष्टिर बो आने जखनेवस्थाई शयतान जदि क्या प्ररोचित फेले तक তার মধ্যে ওই আল্লাহর দৃষ্টি শক্তির কথা স্মরণ হয়ে যাবে যে আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছেন কেউ না দেখলে আল্লাহ আমার দিকে তাকিয়েছেন তিনি আমাকে দেখছেন করলে মুহূর্তের করে পারেন দুনিয়ার আর কেউ ওইভাবে পাকড়াও করতে পারে না কি আল্লাহ মুহূর্তের মধ্যে পারেন না এই মুহূর্তের মধ্যে তিনি পাকড়াও করে ফেলতে পারেন তাহলে এমন কে এমন হতে পারে যে আল্লাহ সম্পর্কে এই ধারণা করার পর কোনো আল্লাহর নিষিদ্ধ কাজে লিপ্ত হতে পারে কোনো মানুষ ইমান সহকারে কখনোই হতে পারে না আল্লাহ নিজের সম্পর্কে এই পরিচয়গুলো দিচ্ছেন নিজে নিজেই নিজেই পরিচয়গুলো দিচ্ছেন যে তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছু তিনি দেখছেন তোমরা যা কিছু করছো আল্লাহ সব কিছু দেখছেন আজকে যারা মুসলিম দাবি করে মুমিন দাবি করে অথচ এই দুনিয়ায় কুফরি রাজত্ব পরিচালনা করছে শয়তানি হুকুমত পরিচালনা করছে শয়তানি শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে তাদের এই মিথ্যা দাবি आल्ला कुरान से स्पष्ट भाव बुझे दबीगुल सठीक ना मिथ्यादादी इमान दाबीम दबी मिथ्या कितारे मूलत मुसलमान देखे धुका दीच प्रतारणा कर आल्ला के मन कर बुजेंालिक তো আল্লাহ পাকসুবাহানা কোরআন মজিদ এর মাধ্যমে মানুষের সামনে এটা স্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহর প্রতি কিভাবে ইমান আনতে হবে আর ইমানের বাহ্যিক রূপটা কিভাবে প্রকাশ করতে হবে আল্লাহর দিনকে দুনিয়ার মানুষের পালনের জন্য অনুসরণের জন্য সহজ করে দিতে সকল মানুষের জন্য আল্লাহর দিনের পথটাকে উন্মুক্ত করে দেওয়ার জন্যেই জিহাদকে আল্লাহ ফরস করে দিয়েছেন আল্লাহ জিহাদকে ফরস করে দিয়েছেন মানুষ যাতে আল্লাহর দিন মেনে চলতে পারে সেই রাস্তাটাকে যেন প্রশস্ত করে দেওয়া যায় উন্মুক্ত করে দেওয়া যায় আমরা আজকে কি দেখছি এদেশে আমরা আল্লাহ দিন মেনে চলতে চাই আল্লাহর হুকুম হকাম বিধি বিধান অনুযায়ী আমরা চলতে চাই কিন্তু তাহতই শক্তি প্রকৃত শক্তি আমাদেরকে না। মানুষের জন্য আল্লাহ দিনের পথের চলা তাকে চলার পথটাকে উন্মুক্ত করে দেওয়া নিরাপদ করে দেওয়া বাধাহীন করে দেওয়ার জন্যই আল্লাহ জিহাদকে পরশ করেছেন যেই শক্তি আল্লাহর দিন মানতে বাবা দিবে সেটাই শয়তানি শক্তি এটাই ফেরাউনের শক্তি এটাই নমরুদের শক্তি এটাই আবু জেহেল আবুল আহিনীর কাজ এদেরকে জমিন থেকে নির্মূল করে দিয়ে আল্লাহর পথটাকে সকল মানুষের জন্য সহজ করে দিতেই আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছেন আর যারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারাই প্রকৃত পক্ষে মমিন تراہ پکا جین قرآن مجید کے مین چلتے قرآن انوائد کے گڑے تلتے আশাহদুল্লাহ ইংরাত